আয়ুষার রাজ আলাহতে বর্ণিত তিনি বলেন আমি একদিন হাফশিদের খেলা দেখছিলাম তারা মসজিদের আঙিনায় খেলা খেলছিল আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম তখন নবী সাল্ল সাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন তোমরা অনুমান করো যে অল্প বয়স্ক মেয়েরা খেলাধুলা দেখতে কি পরিমাণ আগ্রহী